ঠাকুর কীষ্ণব শ্রী কৃষ্ণ চৈতন্যতন ভট্ট রঘনাথী গোপাল ভট্ট দাসন সর্ব শ্রীচার রামচন্দ্র বিত ঠাকি জয়ী জগ মহাশয় স্বীকার জয় জয়্রী মহা জগদীশ পন্ডিত মহাশয় রোধ গোপাল রাধা বল্লভ জী জয় জয়্রী জগন্নাথ জী মহারাজ জয় শ্রী মায় পুত্র রণবতি জয় গঙ্গা জীমনাথ জী সরস্বী জী ভক্তি দেবী বিভীকে জয় জয়ৃষ্ণ মন্দির নার চৈতন্য জগন্নাথা সমাজারন ধর গোবিন্দ গুণ মানুষ দেবী মহারাজ গির দাম ঘাটী কুপেশ্বর মহাদেব রাধা গোবিন্দ জয় শ্রী শ্রী গৌর শক্তি শিব্যা মহামহ से আচার্য জী জয় শ্রী গুণ গির দানি জীব অনন্ত্রী বৈশ্বাম পূজনি বৈশ্বাম হরিণাম সঙ্গীত জনদ ভাগজ মহাপুরণ জি হরিণাম সঙ্গীত গৌ উত্তে মাকে mm -hmm. হংবদিপোত বন্দে মহাুষতে চরণ ত্যক্তি রাজ্য दगा জগ to বৈরাগ্য সিন্ধু অনুগ রসাইক সিন্ধু বাসল্য সিন্ধুরতি কিপ সিন্ধু লাবণ সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু সে রাধিকা পুরুত্ব মেঘে দেখে গেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহুপাতকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রভুপাত আমরা আমাদের গুরুদেবকে কি রাধারানী কল্পনা করতে পারি রাধা রানী পারি শিরভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই বহুপাত জানিয়েছেন নিশ্চয়ই একটু হয়ে দেখলে তাই দেখা যায় গুরুদেব রাধারানী আজকে গৌরশক্তি শ্রিয় বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি তার সম্বন্ধে এরকম প্রশ্ন করা হয়েছিল বক্তৃণ ঠাকুরের কাছে বলা হয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীকে কি রাধারানী ভাবা যায় তখন বিচার করে দেখিয়েছিলেন নিশ্চয় বিচার বলল তো দেখা যায় তিনি রাধারানী একস্বরূপে রয়েছেন এক একস্বরূপে রয়েছেন রাধারানের এসব বিচারে পরে আসছি শিরভক্তি সিদ্ধান্ত সরস্বতী দোষ বহুবার জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না সাধক যারা সাধন করছে যাদের কৃতার দরকার নেই তাদের কথা তো আসছেই না পর্যন্ত সাধক শ্রী বিষ্ণুপ্রিয়া যদি ঠাকুরানীর পরিপূর্ণ কৃপা লাভ করে কৃতকৃতার্থ না হতে পারে ততক্ষণ পর্যন্ত স্ত্রী পুরুষ স্ত্রী পুং এই যে ভেদভাব অপগত হয়ে কখনোই গৌর গৃহেতে প্রবেশের অধিকার পাবে না যতক্ষণ পর্যন্ত সাধক বিষ্ণুপ্রিয়া ঠাকুরাণীর শ্রী বিষ্ণুপিয়া ঠাকুরাণীর পরিপূর্ণ কৃপা না লাভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তা স্ত্রী পুণ ভাব ভেদভাব যে বিচার কালকে বলা হয়েছিল সব বিচার অপগত হবে না কালকে কোনোদিনই গৌর গৃহেতে প্রবেশ করার অধিকার লাভ করতে পার হয় না গৌর গৃহেতে প্রবেশ লাভ করতে গেলে আমাদের সেখানে যে ঈশান ঠাকুর আছেন ঈশান ঠাকুরের আনুগত্য যুক্ত হবে বিষ্ণু পিয়াদেবীর পরিপূর্ণ কৃপালাভ করতে হবে ইত্যাদি সব কথা বলা আছে যে শ্লোক বলা হল সেটা বড় অদ্ভুত ছিল শিল্পবোধানন্দ সরস্বতী বাদ এটা রাধারানীর মহিমা জ্ঞাপন সূচক পরিপূর্ণরূপে রাধারানীর মহিমাকে কীর্তন করা হয়েছে আমি বলেছিলাম যে যেমন ভগবান শ্রীকৃষ্ণকে সর্ব অবতারের অবতারই বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রশংসা করলে পরে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করলে পরে সমস্ত তার যত অবতার আছে সবার অবতারের গুণাবলী বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ব্রহ্মসংগীতায় বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অস্তুত করেছিলাম আগে কার্তিক মাসে সেখানে বলছেন যথা তর মূল নেচ নেন তৎকন্দ হুজৌ কোশাখা প্রাণ কোহার যথেন্দ্রী তথ সর্ব অন অচ্যুতে যা অচ্যুত ভগবান গোবিন্দের অর্চন করলে সবার অর্চন যত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে দেব দেবতা থেকে আরম্ভ করে তার অবতারীর যত অবতার আছে সবার তৃপ্তি হয়ে যায় গাছের মূলেতে যেমন জলসেচন করলে পরে আলাদাভাবে আর জলসেচন করবার দরকার পড়ে না গোবিন করা হয় তাহলে সবার গুণগান হয়ে গেল তার অর্চন করলে তার সেবা করলে সবাই পরিতীপ্ত হয়ে গেল ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ আর তার যে শক্তি আছে অন্ধরঙ্গা শক্তি বলা হয়েছিল রাধারানী যেমন ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবতারের অবতারী ঠিক সেইরকমভাবে রাধারানী ভগবানের যত শক্তি অবতীর্ণ হন ভগবানের সঙ্গে সমস্ত অবতারের সঙ্গে যত শক্তি আছেন তারা সব হলেন রাধারানী থেকেই এসছে বোঝা গেল আমি হয়তো আলোচনা করেছিলাম পূর্বে আপনাদের মনে নেই রাধারানীর সম্বন্ধে বলা হয়েছিল অনন্তষ্ণু লোক নম্র পদ মজার চিতে হেমা দ্রিজা কুলো মজা বিরাঞ্চি সবাই প্রার্থনা করছে যার থেকে এমনকি এদের কথা ছেলেদা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত স্বয়ং বলছেন দেহি পদ পল্লবদারণ আর কি কথা থাকতে পারে যেটা সম্বন্ধে জয়দেব গোস্বামী লিখতে গিয়ে আত্মাঁপছিলেন হঠাৎ দেখছেন যে গোবিন্দ যাচনা করছেন রাধারানি ফেলে দিলেন এটা কি করব এটা আমি কি দেখছি এটা কি সম্ভব এটা অসম্ভব ব্যাপার লেখনি ধার মৎস্য ধার ফেলে দিয়ে তিনি চলে গেলেন স্নানে স্নান করতে গেলেন স্নান করতে যাচ্ছেন তিনি আর মনে মনে ভাবছেন এটা কি আমি আজকে দেখলাম একই ফুর্তিপ্রাপ্ত হলো এটাও কি লেখা যাক সেই সময় তো স্বয়ং গোবিন্দ চলে এসছেন পদ্মাবতীর কাছে তার যে স্ত্রী লক্ষ্মী স্বরূপিনী এসে বলছেন তুই আমি রাস্তায় স্নান করতে যাচ্ছিলাম উনি বললেন যে তুমি তো স্নান করতে গেলেন আপনি আপনি ফেরত চলে এলেন হঠাৎ বলে প্রিয় স্নান করতে যাচ্ছিলাম হঠাৎ আমার কবিতার দুটো চরণ অর্থাৎ লাইন আমার মনে পড়ে গেল সেই জন্য ফেরত চলে এলাম যদি ভুলে যাই আজকে আমি এখানেই স্নান করে এখানেই আমি অর্চন করে আমি এখানেই প্রসাদ গ্রহণ করবো আর কোথাও যাব না ভালো কথা যখন তিনি এভাবে সমস্ত কিছু করে স্নান করে অর্চন করে অর্চনের মূর্তি দেখছেন সব কিছু করার পর অর্চনে বসেছেন সেই মূর্তি রেখে পদ্মাবতী এরকম তো কোনোদিন দেখিনি প্রভু তো রোজই অর্চন করেন তুমি প্রসাদ পেতে যা অনেক হয়েছে অনেক কষ্ট করলে প্রসাদ পেতে পেতে দেখেন জয়দেব ফিরছেন স্নান করে যেহেতু চমকে উঠেছে নাকি তখন সেখানে বললেন একই পদ্মা আমাকে ছেড়ে তুমি প্রসাদ পাচ্ছ বলে আপনি তো ফিরে এলেন এসে বললেন যে কবিতা লিখলেন সেখানে স্নান করে এখানে সঙ্গে সঙ্গে জয়দেব বুঝে গেলেন যখনই কবিতার কথা বলেছেন তখনই বললেন এটা কেউ জানে না আমি তো কাউকে বলিনি নিশ্চয়ই সে অন্ত্র কই দেখি খাতাটা আনো লেখনি জানো এনে দেখলেন যে লেখা তিনি লিখতে হাত কেঁপেছিল সেই লেখা স্বয়ং গোবিন্দ নিজে লিখে গেছেন নিজে লিখে গেছেন যেটা কাঁপ ছিল হাতটা লিখতে এটাও কি লেখা যায় ভক্তের কাছে তিনি গোবিন্দ মাথা নইচি বলছে হ্যাঁ এটা লেখা যায় এটা আমারই আমার সত্য বাস্তব কথা এটা এটা লেখা যায় তিনি বলে দিয়ে গেলেন লিখে দিয়ে গেলেন তাহলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামিতে বলছেন রাধিকার প্রেম কৃষ্ণ আমি শিষ্য নট যখন জয়ীছে নাচায় নাচিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি হচ্ছেন প্রিয় নর্ম সখী তিনি লিখেছেন যে রাধিকার প্রেমী হলো কৃষ্ণ এই রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট আমাকে যখন জেরাম নাচা আমি উদ্ভট নাচি আমার নিজের উপর কোন কন্ট্রোল নেই এগুলো বড় বিচিত্র কথা ভক্তিরাজ্যে বড় অদ্ভুত কথা তাই জন্য বলা হচ্ছে যে অনন্ত কৌট বিষ্ণু লোক ও নম্র পদ্মজার ছিতে পদ্মা অর্থাৎ রাধারানীর চরণ কমলকে সবসময় আরাধনা করছেন ভজন করছেন বন্দনা করছেন সমস্ত জগৎ হিমাদ্রিজা অর্থাৎ দুর্গা দেবীর কথা বলা হয়েছে পুলো মজা তে হয়েছে ইন্দ্রের স্ত্রী সচি দেবীর কথা বলা হয়েছে হিমাদ্রিজা তারপরে বীর হচ্ছে সরস্বতীর কথা বলা হয়েছে সমস্ত সবাই যে চরণে নম্র কন্দরে নত নতযান হয়ে কৃপা ভিক্ষা করেন আর যার থেকে সত্যি সত্যি কৃপা এসছে বলে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে রং হলো কীরকম বলে কালো শ্যাম বর্ণ বলা হয় এবং মেঘ ঘনশ্যাম মেঘ হচ্ছে মেঘের রং এবং সেখানে বিদ্যুৎ চমকালে পরে যেমন ঘন অন্ধকারেতে যখন বিদ্যুৎ চমকালে পরে আকাশের স্থিতিটা বোঝা যায় সেটা ব্রহ্মা স্তুতি করেছেন সুন্দরভাবে আবিষ্কার সেরকম এর দ্বারা ইঙ্গিত করেছেন রাধা রানীর পূর্ণ কৃপা হলে তবে এই শ্যামসুন্দরকে প্রাপ্ত করা যায় তা আর প্রাপ্ত হওয়ার কোন রাস্তাই নেই গুণগান গাইছেন কেন বলে মহারাজ গুনগান রানীর বিষ্ণুদেবের বিষ্ণু পীড়া দেবের বিষ্ণু শক্তি আখা পরা অবিদ্যা কর্ম সং বিষ্ণু পুরাণে সমস্ত শক্তির ভাব ভাগ করা সুন্দরভাবে সমস্ত মিলে একটা এমন অদ্ভুত চির জগতের বৈশিষ্ট্য আলাদা চির জগতের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা জড় জগতের সঙ্গে চিরের যে সমন্বয় বা প্রচার করেন যারা তারা অবশ্যই অপ্রাকৃত জগতের কোনো গন্ধ পর্যন্ত পান নাই বলে চিৎজড় সমন্বয়বাদীগণের আজকের দিনের শুদ্ধা সরস্বতীর কৃপাপ্রাপ্তি অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ব্যর্থহীন ভাষায় যারা গৌর বিষ্ণু প্রিয়ার সম্বন্ধে সম্ভববাদের প্রচার করেছেন তাদের মুন্ডে বাস পড়ুক যারা গৌর বিশ্ববিহাকে কেন্দ্র করে অনেক সম্ভব ভাবে প্রচার করেছেন গৌরের যে আবির্ভাব এই কারণে হয়নি কিছু সহজে সুবিধা দেওয়ার জন্য ব্যবিচার করব আমাদের লেখা জোকা আছে কিছু ডকুমেন্ট গৌর করেছিল আমরাও করব এর জন্য গৌর আবির্ভাব হয়নি শিল বৃন্দাবন দাস ঠাকুর এইসব কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে গৌর অবতারে কখনো স্ত্রী নাম পর্যন্ত শুনতে শোনেননি তিনি কত সহজিয়ারা কত অত্যাচার করলেন গৌরাঙ্গ অবতারে তিনি শ্রীবাসের ভাতুস্পুত্রী নারায়ণীকে তৃপা করতেন প্রসাদ নিজের পাত্র দিতেন স্নেহ করতেন বলে এ সম্বন্ধে কত নোংরা মতবাদ অসভ্য সমাজ প্রচার করবার চেষ্টা করল তাদের মুন্ডে বাজ করু তারা গৌরীয় মঠের এই সূক্ষ্ম কথা কোনো কিছু বুঝতে পারবেন না এখানে বলা হচ্ছে ওরা অদ্ভুত কথা যে যত অবতার আছে তার অবতারই যেমন ভগবান শ্রীকৃষ্ণ বেদান্ত সূত্রে বলেছেন যে শক্তি শক্তি মত অভেদ ভগবানের সঙ্গে শক্তিমান হচ্ছে ভগবান যার শক্তি শক্তিমান ভিন্ন শক্তির আশ্রয় থাকে না শক্তিমান নেই অতৈজ্য শক্তি আছে হয় কি যিনি শক্তিমান শক্তিটা তারই হয় বোঝা গেল অতি সহজ যিনি শক্তিমান শক্তিটা তো তারই হয় শক্তিমানকে আমি কেটে উড়িয়ে দিলাম শক্তি রইল কি করে হয় জগতের লোক শক্তির আরাধনা করতে গিয়ে বলে গৌরী আমা আমরা শক্তির আরাধনা করি পৌবা চিৎকার করে বলেছেন আমরাই হচ্ছে বাস্তবিক পক্ষে সার্থ রক্তিমথ ঠাকুর জানিয়েছেন বহুবার জানিয়েছেন বাস্তবিক গৌরীয় মঠের যারা আছেন গৌড়ীয় ভজনে যারা আছেন গৌড়ীয় ভজনে যারা আছেন তারাই বাস্তবিক পক্ষে শুদ্ধ সাক্ত সাক্ত যদি বলা হয় শক্তির আরাধনা করেন তো আমাদের এই শুদ্ধ গৌড়ীয় সম্প্রদায় করেন বলে এটা কি করে হয় বলে কি করে হয় আপনারা বিচার করুন বেদান্ত সূত্রে যেমন বলছেন শক্তি শক্তির মত অভেদ সেরকম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার অভিন্ন শক্তি লালিনী শক্তি যে রয়েছেন ভগবানকে আনন্দ দান করেন রাধা রানী রয়েছেন সেই রাধা থেকে যত অনন্ত শক্তি সব বিভিন্ন ব্রহ্মাণ্ডে রয়েছেন যত দেব দেবী তুমি কল্পনা করতে পারো অনন্ত কোটি বিষ্ণু লোক সমস্ত জায়গায় আবার জনজগতের বিভূতিও অনন্ত এখানে কোনো শেষ নেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যত যেখানে যত দেবীর আবির্ভাব হয়েছে সমস্ত সঙ্গে কিন্তু এই রাধারানীর থেকেই সব এসছেন তাই যদি হয় তাহলে গৌরিয়াগণ একলা শ্রীকৃষ্ণের ভজন করেন না রাধা গোবিন্দের ভজন করেন আবার বিশেষভাবে বলতে গেলে তাহলে রাধারানীর চরণকেই ধরতে হয় কারণ রাধারানীর চরণকে যতক্ষণ পর্যন্ত কেউ না ধরতে পারে এই চাবিকাঠি যার কাছে আছে চাবিকাঠি একটা ভান্ডারেতে অনেক অমূল্য সম্পত্তি আছে কিন্তু ভাণ্ডারির কাছে আছে। ভান্ডারী যদি তোমাকে চাবিকাঠি না খুলে দেয় তুমি সেই ভিতরে যে সম্পত্তি দেখো তোমার অধিকারের যোগ্য হয় না অধিকারের আছে না তোমার সেরকম কৃষ্ণ নামক অনন্ত রসময় যে বস্তু যাকে উপনিষদে রস বৈশ রস এবহি অয়ম লবধানন্দ ভবতী ইত্যাদি বলা আছে রসের আকর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার সম্বন্ধে কোনো কিছুই তুমি জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রাধারানীর পূর্ণ কৃপা হবে রাধারানীর চরণ আশ্রয় না করলে কেউ পারেননি আজ পর্যন্ত সম্ভব হয় না সেই জন্য সমস্ত শক্তি যত দেখা যাচ্ছে সমস্ত রাধারানী থেকে এসছেন এমনকি কি কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বিচারে দেখিয়েছেন চৈতন্য চৈতন্য আছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা হচ্ছে সেখানে যে মহিষিগণ রয়েছেন মথুরাতে যে মহিষীগণ যে সব যারা রয়েছেন ব্রয গোপিকার রয়েছেন বাস্তবিক পক্ষে তারা কারা তারা সব রাধারান থেকেই এসছেন আবার অষ্টী মঞ্জরি যারা আছেন সমস্ত তাদের বলা হচ্ছে বিস্তার করে সেবা করছেন এক গোবিন্দ কৃষ্ণের সেবা করছেন সর্বাঙ্গীন ভাবে সেবা করবার যাচ্ছে প্রবৃত্তি এইটা দেখবার মতো এতে জগতের লোক সহসা অনুভব করতে পারে না আমি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে যত অবতার আসছে সমস্ত অবতারের সঙ্গে তার শক্তি অবশ্যই থাকে কিন্তু সেই সব শক্তিগুলো একের সঙ্গে অপরের কিন্তু মেশালে চমবে চলবে না যেমন ভগবান রামচন্দ্রের সঙ্গে সীতাদেবী আসেন সীতাদেবী আসেন সীতাদেবীর জায়গা অন্য কাউকে ঢুকিয়ে দিলে হবে না যখন নৃসিহদেব আছেন তখন লক্ষ্মী রূপে আসেন তার সঙ্গে শক্তি থাকে তিনি আলাদা তার সঙ্গে থাকেন বিশেষ আছে আবার যখন দেখা যায় বরাহ রূপে তিনি এলেন বরাহ লক্ষ্মী আলাদা আলাদা শক্তি আছেন মূলেতে কিন্তু এক কিন্তু আলাদা আলাদা শক্তি আছেন। আসেন রকম ভাবে যত অবতার আছে তাদের আলাদা আলাদা শক্তি সমস্ত আছে বিচার করে দেখলে যখন নিত্যানন্দ বলেন তার সঙ্গে জান্ন বা বসুধা মাতা থাকল তাদেরকেই বলা দুজের রেবতী বারুনি বলা হয় এইভাবে প্রত্যেকটা অবতারের সঙ্গে তাদের আলাদা আলাদা শক্তি সমস্ত আলাদা আলাদা অবতারে আলাদা আলাদা শক্তি আছে একের সঙ্গে আরেকবার মেশালে চলবে না কিন্তু সেই সমস্ত শক্তিগুলোর মূলেতে আছেন রাধারানী আছেন অবতারের বিশেষত্ব আছে এইসব কথা বলতে গেলে অনন্ত কাল ধরে অনন্ত দেব গুণাগান করলে যে মহিমা বলা শেষ করা যায় না আমি ক্ষুদ্রজীব সেটা কি বলে শেষ করতে পারে। এর বলছেন গৌর অবতারের সঙ্গে সঙ্গে গৌর নারায়ণের অবতারের সঙ্গে সঙ্গে ঠিক এই ভাষাটা ভক্তিম ঠাকুর ব্যবহার করেছেন এগুলো ব্যাখ্যা করে বলা হচ্ছে গৌরের অবতারের সঙ্গে তার সঙ্গে শ্রী ভগবানের শক্তি নীলা শক্তি বা লীলা শক্তি যেটাকে বলা হয় আর ভু শক্তি তিন শক্তি তার সঙ্গে এসেছিলেন সে স্ত্রী শক্তি হলেন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী আর নীলা শক্তি বা লীলা শক্তি এর বলে ধাম পরিণতি লাভ করেছে আর যেটাকে শক্তি স্বরূপণী হলেন সাক্ষাৎ বিষ্ণুবিয়া ঠাকুরাণী ভূশক্তি স্বরূপ তিনি যখন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌরহরি বিলাস করছেন সেই সময়েতে বিষ্ণুবিয়া ঠাকুরানি ঠাকুরাণী আত্মগোপন করে রয়েছেন সনাতন মিশ্রের ঘরেতে আত্মগোপন করে রয়েছেন ঠিক যে সময়তে লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান করলেন তার লীলা হয়ে গেল এবার সেখানে অবতীর্ণ হলেন বিষ্ণুপ্রিয়া দেবী সেখানে তার নাম ভজনের যে মহিমা ভগবানের যে নাম প্রেম দানের যে মহিমা খুব ভালো করে হবে আমি এসব কথা আলোচনা দীর্ঘদিন ধরে আলোচনা করলে তবেও শান্তি পাই না এই অল্প সময়ের মধ্যে বলে শান্তি করা যায় না ভগবানের যে নাম প্রেম বিতরণ রূপ যে লীলা যে অন্য কোনো অবতারাতে কোনোদিন হয় নাই সেই লীলা পুষ্টির জন্য বিষ্ণুবিহার কুরাণী শক্তিরূপে তার সঙ্গে এসছিলেন এবারও বিচিত্র কথা যখন গৌর অবতার হল সবে গৌর ছোট্ট গৌর আবির্ভাব হলেন আপনাদের অনেকেই অনেক বই পড়ে ফেলেন নাম করে কিন্তু এগুলোর মধ্যে বিচারের শক্তি আসে না এই বলা হয় যে যেমন আপনাকে অনেক ফুল দিয়ে দিলাম সেই ফুলগুলোকে ঘষে পিসে কোনোরকম ভাবে যদি বলা হয় এক বিন্দু মধুবার করে দাও তার মধ্যে থেকে আপনারা সেটা পারবেন না কিন্তু আপনারা সবাই স্বীকার করেন এক বাক্যে মহারাজ আমরা তো জানি মধু আছে ফুলের এটা জগতে সবাই স্বীকার করেন মধু তো ফুলেতেই আছে মহারাজ অন্য কোথাও তো নেই কিন্তু আপনাকে যদি ফুল দিয়ে দেওয়া হয় রাশি রাশি ফুল বাগিচা ভর্তি সব ফুল আপনি সে সেখানে ঘষে পিসে রকম ভাবে এক বিন্দু মধু আমাকে আপনি দয়া করে বার করে দিন আমি দেখি আপনার ক্ষমতা বলে মারা যেতে তো হয় না মধু নিষ্কাশনের ক্ষমতা মধু আহরণের ক্ষমতা একমাত্র মধুকরেরই আছে ফুলে ফুলে সে গুনগুন করে ঘুরে সেখান থেকে মধু সংগ্রহ করবে আর সেই মধু জনগণ যারা আছেন সমাজের লোক তারা তারপর সেই মধুকে উপযোগ করবে সেই মধুকে আস্বাদন করবে করতে হবে তারই স্মরণাপন্ন হতে হবে মধুর জন্য তাকে তার সঙ্গে এডুকেশন করলে লড়াই করলে হবে না একমাত্র তারই চরণে আমাদের আশ্রয় নিতে হতে হবে কারণ আমরা মধু পাবো নাহলে পাবো না সেরকম মারা অনেক শাস্ত্র আছে আপনার পকেটেও অনেক টাকা আছে আমি মেনে নিলাম কিন্তু এই সমস্ত কথা কখনোই হৃদয় স্থান পাবে না যতক্ষণ পর্যন্ত সেই মধুকর রূপ গৌরাঙ্গের কৃপাধন্য সে সমস্ত সাধু গুরু বৈষ্ণবের যদি হৃদয়ের সঙ্গে আপনি একতা না প্রাপ্ত হতে পারেন যদি কৃপা না প্রাপ্ত হতে পারেন যেটা কালকে বলা হয়েছিল নৈশান মতিস্তাবক গুরুক্রমাঙ্গিং স্পৃশতী অনর্থপমোর্থ মহীসাং পদ রিষেক নিষ্কিচনা নৈমিদূর স্পৃশন গমো যদর্থ মহীসাং পা এই শান মন স্তাবৎক্রম আঙ্গিনী ততক্ষণ পর্যন্ত উরুক্রম উরুজার ক্রম তাকে বলা হয় উরুক্রম সেটা তো সেটা তো ভগবানই একমাত্র তারই তো ক্রম উরুক্রম তাকে বলা হয় সেই উরুক্রম ভগবানের চরণ কমলের মহিমা কোনোদিনই আমার এই দুর্গুদ্ধি এই যে দুষ্ট বুদ্ধি কখনোই এই অবস্থায় আমি এই হৃদয়ের অবস্থায় কখনো আমি অপ্রাকৃত জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবো না অপ্রাকৃত জগতের নাম অপ্রাকৃত জগতের ধাম অপ্রাকৃত জগতের লীলা বৈশিষ্ট্য